فنشطرا لكم منير وهو واقط يا ابو ভাই বোনেরা মৃত্যু যখন চলে আসবে তখন সম্পদে ভরা এই বিস্তৃত পৃথিবী ভোগ বিলাস ও বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ এই রঙিন দাফন করার জন্য শুধুমাত্র সাড়ে তিন হাত জায়গা বরাদ্দ থাকবে মাটির নিচের সেই অন্ধকার কবরে তোমাকে একা রেখে আসা হবে তুমি জানো কি কারা তোমাকে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে তোমার বাবা তোমার বন্ধু তোমার আদরের সন্তান তোমার প্রিয়জনের তোমাকে কাঁধে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে সে নির্জন ও একাকিত্বের ঘরে তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে সবাই তোমাকে দাফন করে নিজ নিজ ঘরে ফিরে আসবে আজকে তুমি যাদেরকে এত ভালোবাসো যাদের জন্য দিন পরিশ্রম করো তারা কেউই তোমার সাথে থাকবে না সবাই তোমাকে রেখে চলে আসবে তোমার কবরে শুধুমাত্র তুমিই থাকবে এমন সময় আল্লাহ দিয়ে বলবেন। আমার বান্দা ওরা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে এই অন্ধকার কবরে কি রেখে গেছে আজকে আমি ছাড়া তোমার পাশে আর কেউ নেই আজকে আমি ছাড়া তোমাকে দেখার মতো আর কেউ নেই কেউ ভাই ও বোন আল্লাহর কসম করে বলছি তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে তুমি মসজিদের মিনার হতে ফজরের আজান শুনতে কিন্তু নামাজ না পড়ে মোয়াজ্জিনের ডাকে সারা না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতে তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকতে তুমি তোমার বাবা মায়ের অবাধ্যাচরণ করতে সেই কঠিন মুহূর্তে তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে তোমার বোন তোমার থেকে মিরাসের কিন্তু তুমি তাকে বঞ্চিত করেছিলে। সেই সময় তোমার মনে পড়ে যাবে, তুমি অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করেছিলে। সেই সময় তোমার মনে পড়ে যাবে তুমি অবহেলা করে অসংখ্য নামাজ কাজা করেছিলে তোমার মনে পড়ে যাবে তুমি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে তোমার মনে পড়ে যাবে তুমি মালে ভেজাল দিয়েছিলে নির্জনারের সামনে বসে বসে হারাম কাজ করেছিলে বিভিন্ন অশ্লীলতা আর পাপাচারে লিপ্ত হয়েছিলে তোমার মনে পড়ে যাবে তুমি তোমার বন্ধুদের সাথে ফালতু আড্ডা দিয়ে অনর্থক সময় নষ্ট করেছিলে সেদিন একের পর এক সকল অপরাধগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকবে আর ও পরিতাপের সাথে চিৎকার করে বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি হায় আমি আমার মূল্যবান জীবনটাকে নষ্ট না করে যদি পরকালের জন্য কোন ভালো কাজ করে আসতে পারতাম তো ভাই कृतकर्मेर कारणुतप्त तुम्हार निजेके भूले जाते तुम्हारे एक तुम्हारे तुम्हारे स्थितिपटे भाषते थक প্রিয় ভাই বোন সেদিন তো তোমার সকল অপরাধগুলোর কথা স্মরণ হবে তাহলে আজকে কেন ওই অপরাধগুলোর কথা স্মরণ হচ্ছে না আজকে কেন তুমি ওই অপরাধগুলোর কথা স্মরণ করে নিজেকে শুদ্ধানোর চেষ্টা করছো না আজকে কেন তোমার অপরাধগুলোর কথা স্মরণ করে তোমার প্রতিপালকের কাছে ফরিয়াদ করছো না তাও করছো না প্রিয় ভাই বোনেরা তোমাদের জন্য শেষ উপদেশ হচ্ছে মৌতু কবলু মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো মৃত্যুর পূর্বেই মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করো হা সিবু কবলা আন্তু হা সাবু পরকালের হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই জীবনের হিসাব নিকাশ করো পরকালে হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই নিজের জীবনের হিসাব নিকাশ করো